আনাস রদুল্লাহ তালাহুতে বণিত যে জয়নাবের বিয়ের আলোচনায় আনাস রদুল্লাহ তালাহু উপস্থিত হয়ে তিনি বলেন। জয়নাব বিনতে জাহাসের সঙ্গে নাবিসাল্লু আল্লাহ সাল্লাম এর বিয়ের সময় যে ওয়ালিমার ব্যবস্থা করা হয়েছিল তার চেয়ে বড় ওয়ালিমার ব্যবস্থা তার অন্য কোনো স্ত্রীর বিয়েতে আমি দেখিনি এতে তিনি একটি ছাগল দ্বারা ওয়ালিমা করেন